نحمده ونستعنه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مذل له ومن يذلله فلا هادي لات وأشهد الله لا إله إلا الله وحده لا شريك لات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 وَطَبِيبَنَا وَطَبِيبَ قُلُوبِنَا أَوْلَانَا وَمَوْلَانَا مُحَمَّدًا عَبُدُهُ وَرَسُولُهُ الَّذِي يَرُسَلَهُ إِلَى كَافَّةٍ لِّلنَّاسِ بَشِّرًا وَنَزِيرًا وَدَعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَصِرَجًا مُنِيرًا صلى الله تعالى عليه وعلى آله واصحابه وبارك وسلم تسليما كثيرا امما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما وقال رسول الله صلى الله عليه وسلم سم الله وقل بيمينك وقل مما لي آمنت بالله صدق الله مولانا لازم وصدق رسوله النبي الكريم ونحن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 বুলবুল হাম খুঁ সুদ গুল শুধা মাতন চাক আহে বাহারে আগারি নাস্তে বাহারে মোমিনা নক্শে কাফে পায় নবি কো কদম আজবি আলমকা খাজিনা গর শুনতে নবুবি কি করে পায়রবি উন্মত তূফা সে নল যায় ফিরস সফীনা তূফা সে নাই ফিরস সফীনা গর সরক সে গর বহো মালে কে অব্বার ও আর্শো সে গরবাহরে আগর দুর বনে কোসার তরফ হোকে মেরে সাইকে না মোহাম্মদ কো উঠালে সব চোল কর না লাইনে মোহাম্মদ কো উঠালে মোহান আল্লাহ রব্বুল আল মেয়ে লক্ষ কুড়ি শুক্র আদায় ঘুরছি জিনে আমাদেরকে জুমা নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদা আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ তেলাওয়াত কি তো আয়াতে আল্লাহ হব্বুল আলম ঘোষণা করেন আমি জিন ইনসানকে একমাত্র অবাদতুর জন্য সৃষ্টি করেছি এবাদত দশ প্রকার নামাজ রোজা হজ জাকাত তেলাওয়াতে কোরআন আকলে হালাল ইতেবা নবী সাল্লহি আসালাম সাত নম্বর গত সপ্তাহেও এই নিয়ে কিছু আলোচনা করেছিলাম সাত নম্বর অ্যাবাদ হচ্ছে হুজুরফাট সল্লাহু আলহি আসাল্লামের অনুকরণ অনুসরণ করা এ ব্যাপারে আমি গত সপ্তাহে খাওয়ার সুনত নিয়ে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করেছিলাম শেষ করতে পারি নাই হায়ান জানোয়ার গরু ছাগলেও খানা খায় মানুষেও খানা খায় তবে হায়ান জানোয়ার গরু খানা থেকে মানুষের খানাটার মধ্যে একটু ব্যবধান হতে হবে যেহেতু আল্লাপাক মানুষদেরকে আপাতত জন্যই সৃষ্টি করেছেন খাওয়ার জন্য সৃষ্টি করে নাই ব্যবসার জন্য সৃষ্টি করে নাই গুমের জন্য পসরা পায়খানার জন্য সৃষ্টি করেন নাই আল্লাহাক আপাততর আমাদেরকে সৃষ্টি করেছেন সুতরাং ব্যবসাকেও আমাকে আপনাকে আবাদত বানাইতে হবে পস্তা পায়খানাকেও অবাদত বানাইতে হবে খাওয়া দাওয়াকেও আবাদত বানাইতে হবে খাওয়া দাওয়া ব্যবসা বাণিজ্য ঘুম চলাফিরা তখনই আমার আবাদত হবে যখন এই সবগুলোকে আমি নবীর শূন্যত অনুযায়ী আদায় করতে পারবো খাওয়ার ব্যাপারে কিছু শূন্যতের আলোচনা করেছিলাম দস্তরখানের উপর ফেলেট থেকে খাওয়া শূন্যত নাম্বার দুই খাওয়ার আগে উভয় হাত কঙ্কি পর্যন্ত ধৌত করা সুনত নাম্বার তিন যখন খানা সামনে আসবে নবী আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ বারিকলানা ফিমা রোজা কিনা আজা বা খাওয়া আরম্ভ করবো বিসমুল্লাহ বারকাতিল্লাহ এই দোয়া পড়ে বিসমিল্লাহ ওয়ালা বার কাতিল্লা এই দোয়া পড়ে খানা শুরু করব ঘটনাক্রমে শুরুতে যদি এই দোয়াটি পড়তে ভুলে যান খাবারের মাঝখানে হঠাৎ আপনার স্মরণ আসলো যে আমি তো বিসমুল্লাহ ওয়ালা বারকা দিল্লা পড়ে খাওয়ার শুরু করি নে তখন নবী আমাদের একটি দোয়া শিক্ষা দিয়েছেন যে তোমরা পড়ো বিসমিল্লাহি আউয়ালা হু ও আেরহু বিসমিল্লাহ আউয়ালা হু ও আের হু আবার বলেন তো আমার সাথে বিসমিল্লাহি আউয়ালা ও আহু যদি মাঝখানে স্মরণ আছে তখন এই দোয়াটি পড়ে নিবে হাদিসে একটি ঘটনাও পাওয়া যায় একজন সাহাবি সবগুলো খাবার শেষ মাত্র একটা লোকমা বাকি আছে এই লোকমাটির তখন তিনি মুখের কাছে উঠাইলেন হঠাৎ স্মরণ আসলো যে আমি তো বিসমিল্লা পড়ি নাই তাই তিনি সঙ্গে সঙ্গে পড়ে নিলেন বিসমিল্লাহি আউ ও আকে রহু সব লোক মা বিসমিল্লা ছাড়াই খেয়েছেন শেষ লোকমা মা উঠানোর সময় শরণ আসছে এই দোয়াটি পড়ছেন নবীজি পাশে ছিলেন নবীজি হেসে দিলেন কেন আসলেন নবীজি বললেন শুনো তুমি যখন শেষ লোকমায় বিসমিল্লাহ আউ্লাহু আক রহু বলেছ এতক্ষণ যে তুমি বিসমিল্লা পরে খানা খাওনি তোমার সঙ্গে শয়তানো শরীর ছিল যখনই তুমি শেষ লোকমার সময় এই দোয়াটি পড়েছ তখন আমি দেখেছি শয়তান কয় করে দিয়েছে ভূমি করে দিয়েছে যে খাবারগুলো তোমার সঙ্গে এতক্ষণ খেয়ে যে সবগুলো ভূমি করে ফেলে দিয়েছে এই এই দৃশ্যটি দেখে নবী হেসে দিলেন তো আমার ভাইরা প্রথম স্মরণ না আসলেও মাঝখানে আমরা স্মরণ আসলে দি আমরা পড়বো ডান হাত দিয়ে খাওয়া এটা নবীজির সুনত এবং এক আইটিমের খাবার যদি হয় তখন সামনে থেকে খাওয়াই সুনত প্লেটের মধ্যে যদি বিভিন্ন ধরনের খাবার থাকে তখন আপনার পছন্দ মতো প্লেটের আপনার থেকে একটু দূরে হলেও যে খাবারটি পছন্দ ওইটা নিতে পারবেন যদি এক আইটিমের খাবার হয় যেমন বাদ খাচ্ছেন আপনি এটা এক আইটিমের না তখন আপনার সামনে থেকেই খাবেন মোরগের মতো ছিটে ছিটি করে গরু ছাগল যেভাবে খায় এভাবে না সামনের থেকে আস্তে আস্তে শেষ পর্যন্ত যাবেন এটা হচ্ছে নবীর শূন্য থাদিস দ্বারা প্রমান কলা রসুলি সাল্লি আসাল্লাম হামিল্লাহ নবী বলেছেন হ্যাঁ আমার সাহাবিরা বিষ মিলা পড়ে খানা শুরু করো বিয়ামিনিক বিয়ামিন মানে ডাইন হাত ডাইনহাত দিয়ে খাবার শুরু করো অকুল মিমা এবং তোমার প্লেটের সামনে থেকে যেটা তোমার সাথে লেগে আছে প্লেটের যে অংশ বা তোমার কাছাকাছি ওখান থেকে তুমি খাবার শুরু করো যদি কোনো লোকমা খাবারের মাঝখানে পড়ে যায় একটি ভাত পড়ে গেল রুটির টুকরা পড়ে গেল গোষ্ঠ একটি টুকরা পড়ে গেল তখন এটাকে তুলে সাফ করে খেয়ে নেওয়া এটাও নবীর নবীও বলেছেন লোকমা পড়ে গেলে সেটাকে তুলে নিয়ে সাফ করে খেয়ে নিবে এটাকে শয়তানের জন্য তোমরা রেখে দিবে না হজরত হোজাইফাত আসরারুল নবী সাল আসরারুল নবী জিনাকে বলা হয় আল্লাহর নবীর যুগে মুনাফিক কারা ছিল এটা কোন সাহাবি জানতেন না কিন্তু হজরত হোজাইফার রজি তালু জানতেন কেন জানতেন নবী উনাকে জানিয়ে দিয়েছেন মোদিনাতে মুনাফিক কারা এর একটা লিস্ট ফেরেস আল্লাহর নবী হোজাইফার কাছে দিয়েছেন তো হোজাইফার রাজিয়াল তালু তিনি বাগদাদি গিয়েছিলেন বাগদাদে যাওয়ার পর যখন খেতে বসেছেন ফ্লেট থেকে হঠাৎ খাবারের কিছু অংশ পড়ে গেলে তুলুন সেটা তিনি খেয়ে নেন একজন গোলাম তিনি বচ্ছনাছি যেটা পড়ে যায় সেটা আবার তুলুনি খাওয়া এটা কেমন এটা তো হচ্ছে অভদ্রতামে তখন হজরত হুজাইফাতুল ইয়মান রজিয়াল্লাহ বলেছেন আত্রুকু সুননা তাবিবাইল হুমাকা এই সমস্ত বেকুক্তের বেকুবির গোষ্ঠীর কারণে এরা দেখে আমাকে তিরিশ করবে সরম দিবে এর জন্য কি আমি নবীর সুনত ছেড়ে দিতে পারি এরা হাসুক তাতে আমার কিছু আসে আর যায় না তুলে নিয়ে খাওয়া এটা নবীর সুনত আমি খাবো কেউ হাসতেছে কেউ কান্নাকারি করতেছে এটা আমার দেখার কোন কিনা বিষয় না পড়ে গেলে তুলে নিয়ে আমরা খাবো এটা ভদ্রতা এটাই নবীর সুন্নত আপনি এক কেজি চাউল বাজার থেকে ক্রয় করেছেন চব্বিশ টাকা দিয়ে যে চাউলের ভাতটি আপনার প্লেট থেকে পড়েছে সেটা আপনি ক্রয় করেন নাই বলা না সেটা ক্রয় করেন নাই আপনি পেলেটে তো সেটা খাবারের জন্য নিয়েছেন। সুতরাং এটা যদি পড়ে যায় হালাল জিনিস সেটাকে তুলে নিয়ে খেতে লজ্জাটা কোথায় এটা তো একটা আপনার জন্য আল্লাহ বরাদ্দ করেছেন একটা চাউল আমরা দেখছি একটা ভাত না এই ভাতের পিছনে কত হাজার হাজার মানুষের পরিশ্রম শ্রম দেয়া হওয়ার পরে ভাত আমার সামনে এসেছে আমি তো শুধু ভাত খাচ্ছি ভাত খাচ্ছি প্লেটের উপর প্লেট কে তৈরি করছে হাজার হাজার মিস্তুরি এই প্লেট তৈরি করার বুঝলো কি তারা মাথা খাটিয়েছে আমি যে বাড়তি খাচ্ছি এটা প্রথমে ধান ছিল ধান যে পাতিলে ফাঁক হয়েছে এই পাতিলটি কোথায় তৈরি হয়েছে এরপরে ধান যে মেশিনে এটাকে চুরানো হয়েছে এই মেশিন কত লোকে এটাকে তৈরি করছে ধান থাকা অবস্থা যখন এটা খ্যাতি ছিল এটাকে কে কাটছে কত শ্রম এখানে শ্রমিক তার শ্রম ব্যয় করেছে এরপরে জমিন চাষ করেছে ট্রাক্টর বিভিন্ন ধরনের মেশিন এই মেশিন কতজন মেশিন তৈরি করতে কত বৈজ্ঞানিকের মাথা কি করছে শেষ হয়েছে মেশিন তৈরি করার পিছনে একটা ভাত আমার সামনে তৈরি হতে আল্লাহ রবনিত মাখলুক এর পিছনে শ্রম দিয়েছে তারপরে একটা ভাত আমার সামনে এসেছে আর আমি আমি এটাকে ফেলে দিই ভাই আমাদের বুজুর্গ সতর্ক ছিল নবীর শূন্যতির ব্যাপারে আমরা অনেক সময় জুটা পালাই জুটার প্লেটে আমরা ঝুটা পালাই জুটা পালানোর সময় ধরুন একটা মাছের কাঁটায় ফেললেন দেখা যায় এই মাছের কাঁটার সাথে দুই চারটি ভাতও যায় যায় কিনা বলেন ভাই একটা গোস্তের হাড় আমি রাখলাম হাড্ডি একটা রাখলাম দেখবেন হাড্ডির চতুর্ভাশে দু সাইডটি ভাত অবশ্যই থাকে আমরা কখনো এমন করবো না একটি কাঁটা রাখবো এটা খাবো না কিন্তু কাঁটা রাখার আগে কাটার চতুর্ভাশে ভাত আছে কিনা এটা আমাকে আপনাকে দেখতে হবে এটা পরিষ্কার করার পরে তারপরে কি কাটাটা রাখবো দত্ত ধানের মধ্যে জানা একটি ভাতও আমার না থাকে যেহেতু এগুলো আল্লাহ রব্বুল্লাহ আমি রিজিক হিসাবে আমার জন্য বরাদ্দ করেছেন আল্লাহাক বলেছেন কুলু অশ্রবু আল্লাহ তুশ্রিফু খাও পান করো তবে অপচয় করো না খাও পান করো তবে অপচয় করিও না এটা একটা অপচয় হবে এই আমরা সেটাকে পড়ে গেলে তুলে নিয়ে খাওয়ার চেষ্টা করব খাওয়ারের পরে আঙ্গুল চেটে খাওয়া এটা সুন্নত এমনি আমরা হাত ধুই ফেলবো না আঙুল গুলোকে আমরা চেটে খাবো হাদিস দা হাতার প্রমাণ কলা রসুল্লাহু আলাইসাল্লাম সে হতে পারে যেগুলো খেয়েছেন এগুলোর মধ্যে বরকত নাই কিন্তু যেটা রয়ে গেছে প্লেটে বা আঙ্গুলের মধ্যে এটার ভিতরে হইতে পারে বরকত এটা তো আমি আর জানি না আল্লাহর নবী বলেন মানা গালাফি কিন কোন মানুষ যদি খাবারের পরে পেলেট চেটে খায় ওই পেলেটার গুণা মাপের জন্য দোয়া করে অন্য এক হাদিসে আছে বলেছেন কোন মানুষ যখন ফেলেটটাকে চেটে খায় তখন পেলেট আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ এই লোকটা যেমনি ভাবে আমাকে শয়তানের থেকে রেহাই দিয়েছে কারণ যেটা রেখে যা যেটা প্লেটে থাকে এটা খায় খাইকে আল্লাহ এই থেকে আমাকে মুক্ত করেছে তুমি ওই লোকটাকে জাহান নাম থেকে মুক্ত করে দাও পেলে আমার আর আপনার জন্য দোয়া করে বেলে হজুর এত বছর প্লেটে খানা খাইলাম কোষ প্লেটের দোয়া তো আজ পর্যন্ত আমরা কি শুনছেন নাকি না কিন্তু দোয়া চলছেলছে কিন্তু কেরামন কাটি কিন্তু জানা না যে প্লেট যে আমার জন্য কি করতেছে এসতেকবার করতেছে এই আমার ভাই আমরা আঙ্গুল এবং প্লেট এগুলোকে ছেটে খাওয়ার চেষ্টা করবো দশ নাম্বার হেলান দিয়ে না খাওয়া কোনো জিনিস সাথে এভাবে হেলান দিয়ে ট্যাগ লাগিয়ে না খাওয়া লবি বলেছেন আমি ওইভাবে খাই যেভাবে গোলামে খায়। আমি ওইভাবে বসি যেভাবে একদম গোলামে বসে একদম চাকর বসে খাবার আমার দিকে আমি খাবারের মুখে পেকে না খাবার আমার মুখে পেঁকি কে কার মুখে পেঁকি আপনারা বুঝেন না কথা খাবার আমার মত আছে না আমি খাবারের মত আছি আমি খাবারের মত আছি সুতরাং আমি ভাতের যেহেতু মত আজ সুতরাং বাতের সামনে আমাকে নম্র হইয়া বসতে হবে নাড়া ছাড়া করে এটা হচ্ছে অহংকারের একটি আলামত পাও নাড়া করা আপনি বাতের মুখে বিক্রি বাতের সামনে কিভাবেছেন আপনি এর জন্য সমতলে চকিতে হোক অথবা ফ্লোর হোক সমদলে বসে এটা খাওয়া হচ্ছে নবীর সুনত আল্লাহর নবী ছোট পেয়ে আল্লাতে কখনো খেতেন না আল্লাহর নবী আলা খেওয়ানিন মা আকালাম নবী আলাইসালাম আলা খেওয়ানিন ওলাফি শুকুর রুজা খেওয়ান বলা হয় টেবিল নবী কখনো চেয়ার টেবিল বসে আহার করতেন না এগারো নাম্বার বলেছি যখন খেতে বসবেন খাবারের কোনো দোষ বের করা যাবে না কোনো দোষ আমার দৃষ্টিতে পরিলক্ষিত হলেও দোষ বের করা যাবে না কাউকে আঘাত করা যাবে না যে কি পা করেছো তুমি যদি পছন্দ তো খাইত আর পছন্দ না হলে সেটা কি কি বা সেটাকে অপসন্দ হইলে সেটাকে বর্জন করতেন কিন্তু খাবারের কখনো কোনোদিন দোষ বের করত না আমি তো প্রায় সময় বলে তাকে হাকিম মোলাম্মদিন মিল্লান ফকির ভিক্ষা করে মরক একটি মরক পেয়েছে সে তার বউকে বলেছে মরকটি পাক করো কিন্তু পাক করতে গিয়ে লবণ একটু বেশি হয়েছে লবণের মাত্রা এমন কটা যেটা মুখে দেওয়ার মতোই না ফকির বেসার মৃত্যুর পরে অ ফকির বেসারা যখন খেতে বসেছে মুখে তো দেওয়ার মতোই না ধৈর্য ধারণ করে উঠে চলে আসছে মনে মনে ভাবছে যে সে তো আল্লাহর একজন বান্দি আমার জন্য পাক করেছে আমি আল্লাহর একজন বান্দা আমার স্ত্রী আল্লাহর একজন বাঁধি সে পাক করতে গিয়ে ভুলবশত লবণ বেশি পড়েছে সুতারাঙ্গি সমস্যা কি চুপচাপ ধৈর্য ধারণ করে খেয়ে উঠে চলে গেছে তার মৃত্যুর পর এক শুভাঙ্গী শব্দ দেখে জিজ্ঞেস করে ভাই আল্লাহপাদ তোমার সঙ্গে কি রূপ আচরণ করেছে তখন ফকির বেটা বলে তো আমার স্ত্রী মোরদ লবণ বেশি দিয়েছে আমি ধৈর্য ধারণ করেছি কোন প্রতিশোধ না নিয়ে ধৈর্য ধারণ করার কারণে খেতে বসবো পা থেকে আমরা জুতা খুলবো জুতা খুলে খেতে বসা এটা নবীর সুন্নতাম ইয়া তাম পাই না হু আর বলেছেন আমার সাহাবীরা তোমাদের সামনে খাবার হবে তার মানে তোমরা খুলে নাও না এটা তোমাদের পায়ের জন্য অত্যন্ত আরামদায়ক এই আমরা জুতা পায়ে দিয়ে কখনো খেতে বসবো না হ্যাঁ যদি একবার জরুরত হয় কোথাও তারা যাবেন হয়তো চা খাওয়ার প্রয়োজন জুতা খুলতে গেলে আটকাইতে গেল হয়তো গাড়ি ছেড়ে চলে যাবে জরুরতের সময় হল ভিন্ন কথা আপনি যদি স্বাভাবিক অসুস্থ ব্যক্তির সঙ্গে যদি খাওয়ার সুযোগ হয় একজন অসুস্থ ব্যক্তি বিকলাঙ্গ বা খারেস্ট একজন ক্যান্সার রোগীর সঙ্গে আপনি খেতে বসেছেন নবী কিন্তু একটা দোয়া শিক্ষা আপনাকে যে জিনিসের নাম নেওয়ার দ্বারায় আপনার সঙ্গে যারা খেতে বসেছে খেতে ওদের গৃণা সৃষ্টি হয় আমরা অনেক অনেকে কষ্ট দেওয়ার জন্য ভাত খাইতে বসছে আমরা বিভিন্ন খারাপ জিনিসের নাম বলি কন না বিভিন্ন কি খারাপ জিনিসের নাম বললাম একটা পোকের কথা বললাম ধরুন অথবা একটা নোংরা ঘৃণীতে একটা বস্তুর নাম বললাম সবার তবি আমার আর আপনার মতো এ যে অস্বচ্ছ না গান্ডা না কিছু বাদশাহী মেজাজের লোক আছে না সূক্ষ্ম মেজাজের মানুষ খেতে বসে যখন শ্লেষমা বা থুতুর কল্পনাও করে তখন ওদের খেতে কি লাগে অন্যকে লাগে কিনা আর বা এগুলো শিখতে হয় মুসলমান কাকে বলে শুধু দাঁড়িয়ে দেখছেন মাথায় একটু দিয়েছেন পাঞ্জাবি গায়ে দিয়েছেন এটা না মুসলমান নয় এটা মুসলমানের একটি কবার মাত্র আদেমা আদমিমাস ওদের আগর বোন মানুষ কাকে বলে মানুষ কিভাবে হয় নবী সাহাব একরামকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলেছেন এটাকে মানুষ বলে খেতে বসবে আমি কোন নোংরা কোন গৃহীত বস্তুর নাম নিব না দুই খেতে বসেছে একজন মানুষ খেতে বসেছে তার পাশে দাঁড়িয়ে আমি নাক পরিষ্কার করলাম কথা বুঝতেছেন কিনা ওই লোকটার ঘৃণা আসবে কিনা বলেন অনেকতা এমন আসবে দূর আর না যা এই খেতে বসে আপনি কেন তুদু ফালাইতেছেন আপনি নাক পরিষ্কার করলেন তাহলে ওই লোকটার কষ্ট হবে পছন্দ খুদা খেতে বসেছে কিন্তু আপনার এ আচরণের কারণে এই লোকটা খাবার থেকে কি উঠে চলে যায় সেই জন্য এগুলোর প্রতি আমরা অত্যন্ত যত্নবান হইতে হবে খেয়াল রাখতে হবে নবী আরো বলেছেন একাধিক লোক যখন এক দস্তর গানে খেতে বসবে একাধিক লোক যখন এক দস্তর গানে খেতে বসবে তখন একজন আগে খেয়ে উঠে যাবে আর একজনের পরে উঠবে এমন যেন না হয় তুমি যখন দুই চারজন লোকের সঙ্গে বসেছ খানা খাচ্ছ ওদের প্লেটের দিকেও টাকা যাও ওরা কিভাবে খাচ্ছে একটা সমতা বজায় রাখবেন একত্রে একসাথে খাবারের থেকে উঠার চেষ্টা করবেন ধরুন আপনি আগে উঠে গেলেন আপনার প্যাট ধরে গেছে আপনি আগে উঠে গেলেন ওই বেতার প্যাট এখনো কি রয়ে গেছে ঘর খালি কিন্তু সে এখন লজ্জা করতেছে যে আমি যদি এখন খাই আমাকে মানুষ পেটুক বলবে যে বেশি খায় এই জন্য দেরি করে নবী বলেছেন তোমার প্যাট ধরে গেলেও তুমি উঠিও না তুমি একত্রে একসঙ্গে সবার সাথে উঠার জন্য কি করবে সালাম ইজা মধ্যে আল্লাহর নবী যখন এক কয়েকজন লোক একাত্রে খাইতেন আল্লাহর নবী সবার শেষে উঠতেন কখনো জীবনে আগে হ্যাঁ তোমার যদি তাড়াহুড়া থাকে জরুরত থাকে তখন অনুমতি নিতে হবে কথা বুঝতেছেন না। কি নিতে হবে যে ভাই আমার তো খানা শেষ আমি যাইতে পারে কিনা কথা কমি না আমার তো কি আমার একটু জরুরত আছে আমার জন্য মানুষ অপেক্ষা করতেছে আমি যাইতে পারি না। অনুমতি নিয়ে উঠতে পারেন আর অনুমতি না নিয়ে আপনি হাত ধুই টুইয়া বসে রয়েছেন এ লোক খাইতেছে তার লজ্জা হবে এটা এমন যেন না হয় খাবার যখন আমরা খাবো আপনাকে আমার আলোচনা বুঝতেছেন কিনা ভাই একটু নবী টুন নাই আর করি এর কথা বুঝতেছেন কিনা খাবার যখন শেষ হয়ে যাবে নবী আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন দোয়া আল্লাহ মিনাল মুসলিম একবার বলেন তো আলহামদুলিল্লাহ বলেছেন আমার কোনো করে আর খাবার শেষ করার পরে যদি পড়ে আলহামদুলিল্লাহ আত আমানা ওয়াসা কনা ওয়া আলানা মিনাল মুসলিমিন এই দুইটা দোয়া পড়ার কারণে তার সব সবিরা গুনা মাফ হয়ে যায় নবীর সুন্নতির প্রতি আমরা স্মরণ রাখবেন নবী আরো বলেছেন যদি কাহার ঘরে মেহমান হও তোমাকে কেউ দাওয়াত করেছে মেহমানের ঘরে খাওয়ার পরে একটা দোয়া পড়তে হয় আল্লাহ আত্মান আতামানি মান আতা আমানি, আত্মানি ওয়স্কিমানি অথবা আকালাত দেওয়াটাও আমরা পড়তে পারি আল্লাহ জানেন জীবনে কারো ঘরে খানা খাওয়ার পরে পড়েছি কিনা আল্লাহটা আপ্যায়ন করল এত রকম আর আপনি খাওয়ার পরে তার কি সুক্রিয়া দিয়ে আদায় করলেন বলেন মারলাম ইস্কুরিল্লা আসলাম ইস্কুরিল্লাহ যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করে না সে আল্লাহরও কি তো জন্য খাওয়ার পরে মেহমানে করে এখন তো আমরা খাওয়ার পরে দোয়া তোয়া তো দূরের কথা বদনামী ওই প্লেটে বসিয়া বদনামি শুরু করে দিই যে কি খাওয়াইলো দাওয়াত দিয়ে আমি একটা খানা হইলি এতেন বালা খানা আর ঘরে আছে কয় কয় কয়নি কয় বহুত লোক এভাবে বদনামী করে ভাই বদনামি না করে নবীর বাতলানো শিক্ষা দেওয়া এই দোয়াটি আমরা সকলে পড়ার চেষ্টা করতে হবে আল্লাহ দুঃখ খাই নাকি মাঝে মাঝে আমরা কন না কা দুধ খাবার সুযোগ হয় না দুধ খাওয়ার পরে একটা দোয়া আছে দুধ ছাড়া দুনিয়াতে যত খানা আছে ওই খানার পরে দোয়া হলো আল্লাহ হুম্মা বারিক লেনিমনা ক্ষয়রম মিনু দুধ ছাড়া দুনিয়াতে যত কিছু আছে সব কিছু খাওয়ার পরে দোয়া হল আল্লাহ হুম্মা বারিক লেনি ওয়াতিমনা ক্ষয়রম মিনু কিন্তু দুধ খাওয়ার পরে স্পেশাল একটা দোয়া আছে এই দোয়াটি পড়তে হয় এখানে অন্য দোয়া পড়লে কিন্তু হবে না আল্লাহ না আল্লাহ এখানে এই দোয়াটি পড়াশুন খাওয়ার পরে যখন হাত দৌত করে ফেলবেন সাবান থাকে হাত দিয়ে সাবান দিকে পরিষ্কার করার পরে এই ভিজা হাত নবীর আদব ছিল নবিস্লাম এই ভিজা হাটটি মাথার উপরে এভাবে মুছে নিতেন এবং হাতের বাঘর উপর এভাবে মুছে নিতেন চেহারার উপর এভাবে মুছে নিতেন হাতে যদি চর্বি লাগা থাকে তখন নবীজি ফার্মারক এভাবে মুছে নিতেন এটা নবীর কার আদত ছিল নবী সালামের আদত ছিল খাবারের পরে প্রথম দত্তর খান উঠানো হবে তারপর আপনি উঠবেন এমন নয় যে আপনি বসা অবস্থায় দস্তর খান উঠে নিয়ে গেছে তারপর আপনি উঠছেন না আপনি বসা থাকবেন ওই অবস্থায় দস্তর উঠে যাবে তারপর আপনি উঠবেন খাবার শেষ করার পরে আবার উভয় হাত কবজি পর্যন্ত ধোত করা শূন্যত তারপরে আবার কুলি করা শুননত যেহেতু আপনি খানা খাওয়ার পরে খাবারের কোনো অংশ আপনার দাঁতের কি প্যাচা পায় অথবা ভিগবের মধ্যে লেগে থাকতে পারে এর জন্য যখন ভালোভাবে খাবার শেষ কুলি করে নিবেন তখন এগুলো বের হয়ে যাবে মুখ একবার পরিষ্কার হয়ে যাবে অন্যের সামনে আর কথা বললে কোন সমস্যা হবে না আমার ভাইও ফানি পান করবেন ফানি পান করতে নবীর কিছু শূন্যতা আছে আল্লাহর নবী এক নাম্বার শূন্য তিনি বলেন আল্লাহর নবী তিন শাসে ফানি পান করতেন কয় শাঁসে তিন শ্বাসে ফানি পান করতে নবীজি বুঝে গেল তিন শ্বাসে পানি পান করা এটা নবীর সুনত গরু এক শ্বাসে পানি খায় গরু দেখবেন মুক্ত লাগাইছে ফ্যাট ফুরার পরে ওটে এক শাসে এক নিঃশ্বাসে পানি খায় এক নিঃশ্বাসে যা ঢুকাইতে পারে বাস চলে আছে আমরা গরু না ওট নাকি মানুষ আমরা মানুষ মানুষ পানি খাইতে হবে নবীর সুনত কয় শাঁচে তিন শ্বাসে তবে এভাবে খাবেন পানির বোতল মুখে দেওয়ার আগে আলহামদুলিল্লাহ বিশ কিল্লা বলবেন খেয়ে নিশেন আলহামদুলিল্লাহ দ্বিতীয় শ্বাসে আবার রাখবেন বিসমিল্লাহ শেষ আলহামদুলিল্লাহ আবার রাখবেন বিসমিল্লা শেষ কি আলহামদুলিল্লাহ তিন শ্বাসে পানি পান করা এটা হচ্ছে নবীর সুন্নত এত বড় গ্যালাসে পানি পান করা নিষেধ পানের জন্য তো গ্যালাস আছে তো অনেকে কি করে গ্যালাস টোকাইবার কি সময় আছে নাকি ওই কলসিটার উড়ে দূরে মুখে লাগাইতে আসলে কি এরকম না সেটা নিষেধ বেলে কেন নিষেধ আপনি যখন কলসিটাকে তুলে ধরেছেন এমন বহু ঘটনা আছে হইতে পারে ফানির ধাক্কাটা বেশি দিতে পারে আপনার বুকের ভিতরে কথা কন ফানি কি আপনার মুখে বেশি যেতে পারে এই জন্য বড় কলসি অথবা বড় জগ দিয়ে সরাসরি ফানি পান করতে নবী নিষেধ করেছেন ছোট বেলাতে ফানি পান করবেন এমন ছোট বেয়ালা যাতে করে পানির ধাক্কাটা আপনার মুখের দিকে না যায় অন্ধকারে অন্ধকারে ফানি পান করতে নবীন নিষেধ করেছেন অন্ধকারে এমন বহু ঘটনা আছে আমাদের দেশে যে অন্ধকারে ফানি পান করছে কিন্তু গ্যালাসির ভিতরে সবগুলো পিঁপড়া আছে না নাই সবগুলো কি এই পিপড়া সহ অনেকে পানি গেছে এই বিপদে কেন ঘটছে ওই যে অন্ধকারে পানি পান করার কারণে নিয়ম হইল আপনি যখন গ্যালাসে পানি নিবেন তখন এটা কি চেয়ে খাওয়া শূন্য গ্যালাসটা আগে চাইবেন যে দেখি গ্যালাসির ভিতরে কি আছে আর বিষদ হইতে পারে অথবা একটা সেলা একটা পোকা একটা তেলা ফোকাও তো দেখতে পারে পিপড়া দেখতে পারে হইতে কেউ মিষ্টান্ন কোন জিনিস গেলালদারা খেয়েছে পিপড়ায় ভরা আপনার অন্ধকারে ফানি তেলে খাওয়া শুরু করছেন বিপদের কারণ হতে পারে এর অন্ধকারে বাতি নিভিয়ে ফানি ফান করা এবং বাত খাওয়া এটার থেকে নবী সাল আলাইসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন নাম্বার দুই বসে খাওয়া সুন্নত বসে দাঁড়িয়ে পানি পান করা নিষেধ নাহা ইমনা নাম নাহা রজুল কয়মা নবী নিষেধ করেছেন দাঁড়িয়ে পানি পান করা থেকে কারণ বসে যদি পানি পান করা হয় এটা সাতের জন্য নিরাপদ স্বার্থের জন্য এটা নিরাপদ এবং তৃপ্তিদায়ক বসে পানি পান করা একটা পানি আছে এটা দাঁড়ায় খাওয়া মোস্তাহ বলবো নাকি কোন ফানিটা জমজমের একমজের দাঁড়িয়ে ফান করা এটা ওলামাখে আপনাকে কেউ জমজমের ফানি দিয়েছে এবারে হদের থেকে এসে জমজম ফানি দিছে জমজমের খানি পান করার সময় দাঁড়িয়ে পশ্চিম দিকে ফিরে কথা বুঝতেছেন না দাঁড়িয়ে কোন দিকে ফিরে পশ্চিম দিকে ফিরে খাওয়া হচ্ছে সুন্নত জমজমের ফানিটা শুধু তাও কিভাবে খাবেন নবী একটা দোয়া বলছে আমাদেরকে দেখছেন সরিয় কাকে বলে সব কিছুর মধ্যে কি আছে বলেন দোয়া আছে জমজমের ফানি খাওয়ার সময় একটা দোয়া কিন্তু শিক্ষা দিয়েছেন আল্লাহ হুম আল্লাহ আবার বলছি আল্লাহ দাঁড়িয়ে পশ্চিম দিকে ফিরে জমজম এবং খাওয়ার সময় এই দোয়াটি পরবেন ফুড়ছেন কেউ পড়ছে নাকি কম আল্লাহ মা করুক কি দোয়া আছে এটাও আমরা জানি না শুধু হাইজিনিক কি আনছেন আনছেন ঘুরাগারি করে কুধু খাইবে খাওয়া খাওয়ার সময় একটা দোয়া আসবে এটা আমরা অনেকে জানি না সারা পৃথিবীর ভিতরে সেরা পানি তিনটা পানি তিনটি পানি সবচেয়ে ঠিক মূল্যবান সেরা পানি এক নাম্বার পানি হচ্ছে এক যুদ্ধ থেকে নবী চলেছিলাম ফিরার সময় মুঝে দিনে পানি শেষ সাব একরাম নবী কাছে এসে বলেছেন ইয়ার রসুল পানি শেষ আমাদের জীবন যাচ্ছে কি করতে হবে আল্লাহর নবী বলেছেন তোমরা তোমাদের পানির পাত্রগুলো ছেড়ে একটু পানি আমার সামনে নিয়ে আসো সাব একরাম পাত্র ঝেড়ে কিছু পানি নবীর সামনে হাজির করেছেন নবী সাল ওই পানির মধ্যে আঙুল রেখেছেন আঙুল রাখার সাথে সাথে এমন প্রচুর পানি বের হয়েছে নবীর থেকে তৃপ্তি খেয়েছেন এবং ভান্ডব ভর্তি করেছেন এবং ওদের প্রাণীগুলোকে কি তৃপ্তি সকালে পান করাইছে আমাদের আঙুল থেকে বারো গাম। কি বাইরে আর নবীর আঙুল থেকে বাইরেছে কি এক গ্যালাস না এই পানিতে সারা দুনিয়ার সেরা পানি যেহেতু এটা নবিরার থেকে বাইরেছে দ্বিতীয় নাম্বার সারা দুনিয়ার সেরা পানি কেন সারা দুনিয়ার সেরা পানি যেহেতু এই জমজমের পানি করা হয়েছে কথা বলো না কেন মেরাজের রজনীতে আল্লাহর নবীর হার্ট অপারেশন করেছে অপারেশন করে এটাকে ধুয়েছেন পিছিয়ে দাঁড়ায় জমজমের পানি দাঁড়ায় ওই পানি এটা নবীর দেহের সাথে এই পানিটা লাগানো হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী উম্মতর উপর কত দয়ালো চিন্তাটা করেন উম্মতের উপর আল্লাহর নবী কত দয়ালো আল্লাহর নবী জানে আমার কিছু আসে উম্মত কেমত আগে আসবে আমাকে তো দেখবে না এই নবী কি করলেন এক কোষ পানে নিলেন জমজমের কূপের পাশে গিয়ে এক কোষ পানে নিয়ে কিছু পানি পান করে বাজি পানিগুলো আবার জমজম কূপে ফেলে দিছে কথা বুঝেন নাই কিছু পানি নিয়ে একটু খাইছে খাওয়ার পরে বাকিগুলো কোথায় পেয়েছে এই যে আল্লাহর নবীর মুখে লাগছে আল্লাহর নবী কি আমরা কন আল্লাহর নবীর মুখের পানি এটা ক্যামতের জন্য শেষ হব নাকি না এটা নবী অঙ্গতের উপর দয়া করেছেন করেছেন যে আমার মুখের পানি যেন কেয়ামত পর্যন্ত আমার অঙ্গত খেতে পারে এই কিছু পানি খাই বাকিগুলো এই জন্য মহাদিস বলেছেন যারা মুনাফেক এরা না। হজে যায় ঠিক আছে কন হজে কি হজে যায় তবে জমজমার খাস অলি যারা এরা এত বেশি পরিমাণ জমজম পানি খায় আসার পরে গপ করে কত মন খাইছি কয় কি না কনাফেক যারা এরা জমজম পানি বেশি খাইতে লাগে না এটা কুদ্রতি ভাবে আল্লাহ দোয়াটা ভুলে যাবেন কথা বুঝছেন কিনা না তিন নাম্বার দোয়াটা ভুলে আলোচনা শেষ হুজুরফাক সাল আলাই পানির পাত্রে নিঃশেষ ফেলতে নিষেধ করেছেন ফানির পাত্রে নিঃশ্বাস ফেলতে নিষেধ করেছেন আমরা অনেক ফানি পানি পান করি আবার নিঃশ্বাসও সাইডতে থাকি ওইটা কারণ হল তিনডুকে তো এক ডুকে টানিয়ে লাই শুধু পানি পাত্রে নিঃশ্বাস ফেলাই পানির পাত্রে নিঃশ্বাস কি নিষেধ অনেকে পানি পুঁদিয়ে খায় যদি গরম হয় দুধ ইত্যাদি এটা পুঁদিয়ে খায় পুদি খাওয়া নিষেধ এই জন্য কথা বাই আমি বলেছি আরো একটি আমি যখন খাবো খাওয়ার পরে কিছু কাঁটা বের হয় কিছু হাঁড় বের হয় বুজুর্গানের দিনের আমল এই হাঁড়গুলোর মধ্যে তারা কখনো ফানে মিশাইতেন না ফানে যখন খেতে বসত একটা একটা বাটি নিয়ে তারা বসতেন ওই বাটিতে তারা কাঁটা রাখতেন হাঁড়গুলো রাখতেন খাবার শেষ হয়ে যাওয়ার পরে এগুলো ঘরের পাশে এক জায়গায় রেখে দিতেন এগুলো বিড়ালে বা পিঁপড়া ইত্যাদি এসে খেয়ে নিত দেব মান্দ্রা একজন প্রসিদ্ধতম মহাদ্দেশ মেয়ে আজগর আলী সাহেব রহমতুল্লাহ আলাই আবুদাবুদ শরীফ পড়াইতেন মুফতি শফির রহমতুল্লাহে আলাই উনার সঙ্গে একত্রে খানা খেয়েছেন মুক্তি শফি ছিলেন ছাত্র মেয়ে আজগর হোসেন রহমতুল্লাহ ছিলেন উস্তাদ উস্তাদ সাগরিত একসাথে খেতে বসেছেন খাওয়া শেষ হওয়ার পরে মুক্তি শফির রহমতুল্লাহ যেহেতু ছাত্র ছিলেন ছাত্র ওই দত্তখানটা পরিষ্কার করতে নিবে দত্তখানে হাত দিছেন মেয়ে আজগর হোসেন বলে এই মুক্তি শফি যারা ফেরো একটু অপেক্ষা করো আপ জান খান কেসে যা তুমি কি জানো দশ কিভাবে তুমি জানো মুফতি শফির বলতেছেন কত বড় মুফতি শফির অহমদুল্লাহ আলাই উনার ব্যাপারে বললাম একাম লিখেছেন যে মুফতি শফি এতে এক শখ যে সার কি বালু সে না মুফতি শফি এমন এক ব্যক্তিত্ব জিনার মাতার চলতে গে নিয়ে পায়ের আঙুন পর্যন্ত পুরাটা এলএমের গোডাম মুফতি শফিরে বলতেছে দস্তরগান কিভাবে যাইতে হয় পরিষ্কার করতে তুমি জানো যারা ঠেরো তুমি বলছে দস্তরগান দেখিয়ে দস্তরখান এইসে যাওয়া আমার দিকে দেখো দস্তরখান আমি এইভাবে ঝাড়ে কিভাবে মেয়াদ রহমতুল্লাহ দপ্তর ওখানে যে সমস্ত রুটির টুকরা কাঁচা দবা পোড়া যে সমস্ত রুটির টুকরাগুলো ছিল এগুলোকে নিক্ষেপ করেছেন ঘরের সালের মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে কিছু কাজ উড়ে এসে ওই টুকরাগুলো খেয়েছে তারপরে কিছু কাঁটা ছিল কাঁটাগুলো উনি ঘরের এক রাখলেন ডাকার সঙ্গে সঙ্গে দুই তিনটে বিড়াল এসে ওগুলো খাইলেন হাড়গুলো এক রাখলেন ডাকার সঙ্গে সঙ্গে কিছু কুকুর এসে ওগুলো খাইলেন আবার রুটির গুড়া গাড়ি কিনতে যেগুলোকে একপাশে পাশে রাখলেন দেখলো পিপড়া সেগুলো কিনতেছে তখন উনি এভাবে রাখার পরে বলছে মুক্তি ছবি দস্তরখান দস্তরখানও কিভাবে জাটতে হয় সবগুলো নিয়ে পুকুরে ফালাই দিছি বাস এটা কোথায় যাচ্ছে আল্লাহ রব্দুল আলমিন আমাদের সকলকে খাবারের যে শূন্য কথা আলোচনা করেছি ওই আমাদের সকলকে খাওয়ার তফিক দান করো ওয়ের দাবানার্লামদুলিল্লাহ রিলামী যারা শুনুন পড়ে না সেটা শুনতে পড়ে